মৃত্যুর সর্বগ্রাসী রক্তস্রোতের কাছাকাছি এসে জনতার প্রাণ আছড়ে পড়ল মাটিতে উদ্ভাসিত হয়ে উঠল কতকগুলো অপরিচিত মুখ তাদের ভাষা তাদের প্রতিবাদ ফেলে গেল মনের ওপর এক গাঢ় ছায়া জনতার চোখে জল রাস্তার ধুলোয় মৃতের খুলি রক্তে স্রোতে ধুলোগুলো একেবারে লালে মিশে কালো কালো চুলের দু একটা তার মাঝে উঁকি মারছে কি অসম্ভব কালো চুল যেন কাসায়ের জলে পবিত্র লম্বা লম্বা চুল পড়ে আছে আনাছে জীবন চলে গেছে কিন্তু কেশাগ্র ছুতে পারেনি সে গর্বের সাথে রাঙা করছে গ্রামের ধুলো শরীরটা যার সে তো নেই সে তো নিথর গেছে পোস্টমর্টেম করতে সকালে যখন গ্রামে দাঁড়িয়ে ছিল তারা তখন কি জানতো এ লড়াই মৃত্যুর লড়াই তেনারা এলেন তেনারা গেলেন হুকুম দিলেন খাটিয়ে নিলেন বাড়ির মেয়েরা হলো সব সেবা দাসী সেবা করো রান্না করো পাহারা দাও আরও অনেক অনেক দাও দাও কিন্তু নিও না শুধু মর্যাদা সব করব ধরবো না বন্দুক প্রতিবাদ এটুকুই তবে রে এত সাহস মানুষের আবার অধিকার আমরাই সব তোমরা কারা এত বড় স্পর্ধা চ্যালেঞ্জ হারমাতদের নাও খেলো বন্দুকের সাথে ওরা নিরস্ত্র আর ওদের হাতে অস্ত্র চললো গুলি ঝরলো প্রাণ কান্দলো কাঁসাই কান্দলো ধান পালিয়ে গেল সব হার হারমাত শয়তান পারল না পালাতে ওরা ওদের মাথার সামনে ফুলের তোরা সাদা কাপড়ে সাইতে ওরা शरीर गो सब झाझरा ग्रामेर मानुष सब ग्रामे फिर एल एल ना क्यू प्राण नामाई ग्राम गण चिता सब उठल जो सबाई गल चले सूर्य गल अस्ता चले हाहा ग्राम लालगड़े धूलोते नेत जल्चे गणहत्यार चित गण हाहा गणतंत्र বন্দুকের নেতা হারমার তন্ত্র লজ্জা শুধু মুখ লুকায় সভ্যতার এক সংকট ছায়ায় ঝিটকার জঙ্গল কাঁদে কাঁধে লালগড় জঙ্গল মহল কাঁদে জনতা কাঁদে আর নেতাই আছে রক্তর রৌদ্রে